আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ ওসাইন আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত দর্শক মণ্ডলী আমরা আখেরাতের দৃশ্যগুলো সম্পর্কে ইমান বাড়িয়ে দেয় মনকে নরম করে আল্লা বৃত্তি সৃষ্টি করে এই জাতীয় হাদিসগুলো শুনে আসছি আজকে যে হাদিসটি আমরা শুনবো এই সিলসিলায় ধারাবাহিকতায় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবি আনাসামনা করেছেন কালা রাসুর সাল আলহি ওসাল্লামা ক্যামতুদ্দিন আল্লাহ তালা যখন সমস্ত মানুষ জমায়েত করবেন হাসলের ময়দানে জান্নাত এবং জাহান্নামের দিকে ফয়সালা করার আগে হাঁসরের ময়দানে বহুদিন থাকতে হবে লম্বা সময় কাটাতে হবে মানুষ ক্লান্ত হয়ে পড়বে অস্থির হয়ে পড়বে তখন মানুষ দলে দলে চিন্তা করবে পরামর্শ করবে কি করা যায় আল্লাহ তালার কাছে কীভাবে পৌঁছানো যায় যে আল্লাহ একটু মেহরবানি করুন আমাদের প্রতি এই অবস্থা এখানে এই কঠিন হাঁসরের ময়দানে থেকে আমাদেরকে প্রস্থান করার ব্যবস্থা করে দিন একটু জান্নাতে গেলে তো শান্তি পাওয়া যাবে সেখানে চলে যায় একটু সেখানে যাওয়ার জন্য তো আল্লাহ তালা পারমিশন দেওয়া লাগবে আল্লাহ তালার সঙ্গে আমরা কথা বলার মতো তো আমাদের হিম্মত নেই নিশ্চয়ই আল্লাহ তালা নবীরা হয়তো হিম্মত আছে আমরা তাদের কাছে যাই তো সবাই মিলে চিন্তা করবে নবীদের কাছে যাই গিয়ে তাদেরকে দরখাস্ত দেয় যে আল্লাহ তালার কাছে একটু সুপারিশ করেন তখন তারা সর্বপ্রথম আসবে ফাইয়া তু না দাম হাদম আলাইসলামের কাছে তারা আসবেন ফাইয়া যে আপনি তো আমাদের সবার আদি পিতা আল্লাহ রাবুল আলমিনা আপনাকে নিজ হাতে পয়দা করেছেন তারপরে আপনার মধ্যে রুহ ফুক দিয়ে ঢুকে দিয়েছেন এত সম্মান করেছেন আপনাকে যে ফের বলেছেন আপনাকে সাজা করতে নিশ্চয়ই আল্লাহ তালার কাছে অনেক শাহ আছে আমাদের আদি পিতা হিসেবে অনুরোধ যে আপনি আমাদের জন্য আল্লাহ তালা কাছে একটু সুপারিশ করুন যে আল্লাহ তালা আর কত অপেক্ষা আমাদেরকে একটু অপেক্ষা কমিয়ে দিন ফয়সালা করে দিন আমরা যেন জানাতে চলে যেতে পারি তখন হুনা তিনি বলবেন দেখো তোমরা আমাকে যে জায়গায় রেখেছ আমি সেই জায়গায় নেই সুপারিশ করা মতো পজিশনে আমি নেই আমি একটা ভুল করে ফেলেছিলাম ওইটা আমাকে খুব গিলটি ফিলিং দিচ্ছে এখনো যে আমি বোধহয় এই শানে নেই আদম আলাইসালাম নিজের ভুলটার কথা স্মরণ করবে কোন ভুলটা ছিল ওনারা আলমিন জাননাতে ঢুকে দিয়ে আদমার হাওয়া আলাইসালাম থেকে বললেন যে খবরদার এই গাছের কাছে যে ওনা খাওয়া তো দূরের কথা তাহলে বড় জুলুম করে ফেলবে এটা আল্লাহ তালা নির্দেশ দিয়েছিলেন কিন্তু আদম আলাই সালামকে শয়তানের ধোকায় পড়ে সেই গন্দম ফল খাওয়ার কাজ হয়ে গেল এই যে ভুল হয়েছে তারপরে তিনি আল্লাহ তালার কাছে তবা করলেন আল্লাহ তালা ওনাকে মাফ করে দিলেন সে তো অনেক দিন তবা করেছেন যে তো আবার জন্য যে উত্তম দোয়াটা আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন আদম আলা সালাম আল্লাহর কাছ থেকে কিছু কথা শিখেছিলেন আল্লাহ তালাই ওনাকে শিখিয়ে দিয়েছেন কোন দোয়াটা বেশি কবুল হবে তবর জন্যে আর সেটা হচ্ছে রব্বানা দলামনা আনফুসানা ইল্লাম তাউফিল্লানা তার হামনা রানা কুন আল্লাুল যা আল্লাহ নিজেদের উপরে দুলুম করেছি গুনা করে আপনার কথা অমান্য করে আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে দেন মাফ না করেন রহম না করেন দয়া না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো এই দোয়া করতে করতে আল্লাহ তালা কবুল করলেন আল্লাহ তালা কবুল করে না। তিনি বললেন তোমরা যেতে হলে আমার পরে নবী যিনি আসেনের কাছে যাও তার কাছে গিয়ে দেখো নু হান বা আমি তো সর্বপ্রথম মানুষ নবুতের দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন কিন্তু আমার পরে আমার গোষ্ঠীর মধ্যে যে সর্বপ্রথম নবত রিসিভ করে তিনি হচ্ছেন নুহা আলি সাল্লাম আশা করা যায় তার কথা আল্লাহ তালা শুনতে পারেন একটু গিয়ে দেখো তিনি রাজি হন কিনা তখন তারা আসলেন নুয়া আলামের কাছে এসুল তিনি এসে বলেন আমারও ওই পজিশন নেই তোমরা যা আশা করছো আমার দ্বারা সম্ভব হবে তিনি নিজের ভুলের কথা স্বীকার করবেন ওনার ভুল কোনটা ছিল এই হাদিসের আলোচনায় মহাকি কলামাইকার দুটো জিনিস উল্লেখ করেছেন একটা হচ্ছে যে তিনি বদ দোয়া করেছিলেন কমকে যখন কম ওনাকে অত্যাচার করতে করতে যে আল্লাহ এই কাফরিদের কাফরে এত সীমালাঙ্কন করেছে এই কাফেরদের কাছ থেকে একটাকেও আপনি আর দুর্নীতি জীবিত রাখার দরকার নেই সবগুলোকে হালাক করে দেন সবগুলোকে ধ্বংস করে দেন যার ফলে আল্লাহ তালা উনি দোয়া কবুল করলেন উনি তার সঙ্গী সাথী নিয়ে কিস্তির মধ্যে উঠলেন আর বাকি সবাইকে মহাপ্লাবণ দিয়ে ডুবিয়ে মারা হয়ে গেলো শেষ হয়ে গেল এখন এই দোয়া উনি একটু ভুল মনে করছেন এই জন্য যে দোয়া অন্যায় দোয়া হয়নি কিন্তু এটার পক্ষে আবার আরেকটা হাদিস আছে যে নবী করিম সাল্লা সালাম আল্লাহ তালার কাছে এই দুনিয়ার মানুষকে আল্লাহ তালা হালাক করে দেখ কুফরি করার কারণে এই দোয়া করেন নাই কিন্তু দি একজন প্রকাণ্ড ক্রিমিনাল ছাড়া যেমন তাই বাসি ওনার সঙ্গে যখন অবিচার করেছে জিবরাইল আলাম আসিলেন সাথে করে নিয়ে আসলেন পাহাড়ের ফেরস্তাগুলোকে পরিচয় করে দিলেন এই যে পাহাড়ের ফেরিস্তাকে নিয়ে আসছি আপনি বললে আল্লাহর পারমিশন অনুযায়ী তাই বাসি যে অত্যাচার করেছে প্রশ্ন নিক্ষেপ করে আপনার দাবাতকে অগ্রাহ্য করেছে আপনাকে কষ্ট দিয়েছে আপনি যদি চান তাহলে আল্লাহ তারা এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য পারমিশন দেবেন এই পাহাড় যে ফেরসটা আসেন দুই দিক থেকে পাহাড়কে এনে চিপা দিয়ে সব মাটি চাপা করে শেষ করে দেবেন তিনি বললেন যে কি আমি চাই যে এই জেনারেশন যদি ইসলাম কবুল নাও করে তাদের গোষ্ঠী বংশধার হয়তো আল্লাহ তালা তফসুক দিতে পারে তারা হয়তো মুসলমান হয়ে যাবে তো এই যে রসুলুল্লা সাল্লাম বদোয়া করেননি পরবর্তী জেনারেশনের জন্য বরঞ্চ সেখান থেকে দাওয়াতি কাজ করার পাওয়ার আশা করেছেন নুহা আলিয়া এটা মিস করেছেন এই জন্য উনি একটু আফসুস করছেন কোনো গুণা নি অন্যায় করেননি কিন্তু তিনি আরেকটু সবাই করলে ভালো হতো কিনা এটা ওনার রিয়েলাইজেশন আর এটাকে উনি খাতি আমার করছেন ভুল মনে করছেন তাই আখে তিনি বলছেন যে আমি ওই দোয়াটা করার কারণে আমার কাছে সংকোচ লাগছে এখন আমি সুপারিশ করার মতো হিম্মত হচ্ছে না বরঞ্চ তোমরা যাও আমার পরে যে আরেকজন ভালো নবী অনেক বড়ো মানের নবী এসেছেন এ ইব্রাহিম আল্লাহ যে নবীকে আল্লাহ বলেছেন তিনি হচ্ছেন আল্লাহর খালিল আল্লাহর দোস্তান তিনি ইব্রাহিম স্পেশাল সান আছে তোমরা ওনার কাছে গেলে কাজ হয়ে যেতে পারে সবাই তখন আসলো কার কাছে ইব্রাহিম আলাই সালতেের কাছে এসে বলল যে যে এই একই দরখাস্ত দিল যে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না আমরা খুব কষ্টে আছি হাসরের ময়দানের এই কঠিন কষ্ট আর হয় না আল্লাহ তালা আমাদের প্রতি মেহরবানি করুক হিজাব নিকাশের কাজ শেষ করে দিয়ে বা বিনা হিসাবে আমাদেরকে জানলাতে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছ আর অপেক্ষা কষ্ট হচ্ছে ইব্রাহিম আলহাদাম বলেন যে লাস্টু হুন করুক হাতি আতাহু আমি ওই কাজের উপযুক্ত না তিনি নিজের ত্রুটির কথা স্মরণ করবে, নিজের ভুলের কথা স্মরণ করবেন ওনার ভুল কী ছিল ভুলের মধ্যে কিছু ব্যাখ্যা এসেছে আসলে ভুলগুলো কোনো গুণা না কিন্তু কথাগুলো একটু ইনডাইরেক্ট ছিল তিনটে ভুলের কথা কোন কোন হাদিসে এসেছে ইব্রাহিম আল্লাহ সালামকে তারা যখন তাদের বাসরিক ঈদের দিন ছিল শেরেকের ঈদের দিন পূজার ঈদের দিন পূজার দিন বলল যে ইব্রাহিম চলো যাই আমাদের সবচেয়ে বড় পূজা হচ্ছে সবচেয়ে বড় উৎসব হচ্ছে সবচেয়ে বড় আনন্দ হচ্ছে শেরেকের ভিত্তিতে যেটা চলো আমাদের এখানে যোগ দেবে তিনি এসে কে আনন্দে যোগ দেবেন না এখন তিনি যদি বলেন আমি যাব না কেন যাবে না তখন তিনি চৌহিদবাদী এটা ফাঁস হয়ে যাবে তিনি একটা ইনডাইরেক্ট আনসার করলেন ইন্নি সাকিম আমি অসুস্থ আই এম সিখ তো ইন্নি সাকিম কথাটা আসলে তিনি অসুস্থ হননি কিন্তু কথাটা বলে ফেলেছেন এখন এটা মিথ্যা হলো না। আসলে কথাটা কিন্তু ডাইরেক্টলি মিথ্যা না যে এই সেরেকের এই পূজা এইগুলো দেখা আমার কাছে অস্বস্তিকর এই জন্য ইংলিশে বলে কারো কোনো একদম বিশ্রী কারবার দেখলে তুমি এগুলো কী করেছ আই এম সিখ অ্যাবাউট বলে যে আমার মানে শিখ অসুস্থ আমি শিখ ফিল করছি এইরকম আরবিতেও বলার ব্যবস্থা আছে যে আমার মানসিকভাবে আমার কাছে অস্বস্তিকর লাগছে এটাও একটা অসুস্থতা এই দিনের আমার মানসিক অসুস্থতা তৈরি হয়ে যায় ইন দ্যাট সেন্স ইট ইজ নট এ লাই এটা মিথ্যা হয়নি কিন্তু এরপরেও ওনার কথার দ্বারা তাদের বোঝার সম্ভাবনা আছে তিনি তো এটা বলেনি যে আমি মানসিকভাবে সিখ ফিল করি এটা তো এখন তারা মেসেজ নিতে পারে যে তিনি আসলে জ্বর হয়েছে কিনা বা কোনো অসুস্থতা আছে কিনা এটাও একটা ইনডাইরেক্টলি ওনার কাছে এখন উনি গিল্টি ফিল করছেন একটা দুই নম্বর ছিল যখন তিনি পাথরের মূর্তিগুলো ভাঙা শুরু করলেন তাই না তিনি তো গেলেন না আর পাথরের মূর্তিগুলোকে একটা কুড়াল দিয়ে ভালো করে পিটাইয়া পাথরের হোক মাটি দিয়ে বানানো হোক এগুলাকে ভাঙলেন ভেঙে বড়টাকে ভালো করে কেটে কুটে ওটার মধ্যে লটকাইয়েছিলেন আর যখন তারা আসলো কে করছে এটা তুমি করছো নাকি তখন ইব্রাহিম আলহি সালাম বললেন বড়োটাই করে চারি জিজ্ঞেস করে দেখো এই কথা কেন বললেন এটাও তো মিথ্যা হয়ে গেল কিনা এই বিষয়টির আলোচনা আমরা বিরতির পরেই কমপ্লিট করি এখন একটা বিরতির দিকে যাবো দর্শক মন্ডলী হবি তফিক আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত দর্শক মণ্ডলী আমরা একটি হাজি শুনে আসছিলাম কেরামতের ময়দানে মানুষ যখন পরেশান হয়ে যাবে হাসরের ময়দানের কষ্টে তখন বিভিন্ন নবীদের কাছে তারা যাবেন দরখাস্ত করবেন আদম আলাহিসাম থেকে যাবেন উনি করবেন না উনি পাঠাবেন নূ আল ইসলামের কাছে নূ আলাইসালাম করতে রাজি হবেন না তিনি পাঠাবেন ইব্রাহিম আল ইসালাতামের কাছে ইব্রাহিম আলাইসলামের ঘটনা আমরা বিরতির আগে শুনছিলাম যে তিনি রাজি না তিনি বলবেন যে আমি যে ভুল করেছি সে ভুলের কারণে আমারও হিম্মত নেই ওনার দ্বিতীয় ভুলটার কথা যেটা তিনি স্বীকার করেছেন সেটা হচ্ছে মূর্তিটা বড়টা ভাঙছে কিনা তাকে জিজ্ঞাসা করো এই কথাটা তিনি আসলে তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলেছেন উদ্দেশ্য হচ্ছে এই বড়টা বড়োটা ভাঙছে এই কথাটা তোমরা চিন্তা কর এটা যদি অসম্ভব হয় তাহলে তারা উত্তর দিল বড়টা ভাঙবে কেমন সে তো মূর্তি তো নড়তে পারে না তার তো জান নেই সে উঠতে পারে না সে এতগুলো ভাঙবে কেমনি এই যে তাদেরকে যুক্তিটা বোঝানোর জন্য তিনি বললেন বাল ফালাহুম কাবির হুম হাদা বল বলতে বরং হইতে পারে এই বড়োটাই হত করেছে কথাটা তিনি এইরকম বলেছেন তিনি উদ্দেশ্য ছিল তাদেরকে এই কথা বোঝানো বড়টাকে জিজ্ঞেস করো সে ভাঙলো এই কথা তারা বলবে তাকে জিজ্ঞেস করলে সে তো কথা বলতে পারে না তারা কি জিজ্ঞাসা করবে তো কথা বলতে না পারলে তারা ইবাদত করো কেন এমন জিনিসের ইবাদত করো তোমরা যে কথা বলতে পারে না এই প্রশ্নগুলো তাদের মাথায় ঢুকানোর জন্য তিনি এই উত্তরটা দিয়েছিলেন উদ্দেশ্য এই নয় যে তিনি অস্বীকার করবেন পালিয়ে যাবেন এটা হবে না এটা ওনার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল তাদেরকে প্রশ্ন করে ঠেকিয়ে দেওয়া তবুও এখন ওনার কাছে একটু গিলটি ফিলিং হচ্ছে কথাটা তো সরাসরি মানে ভাঙিনি এই কথা তো বলিনি আমি বা আমি ভেঙেছি এই কথাটা তো বলা হয়নি এই কথা যেহেতু বলা হয়নি এটা ওনার কাছে গিলটি লাগছে এখন এই জন্য উনি এটা দুই নম্বর ওনার ভুল উনি রিয়েলাইজ করছেন যদি ওনার ইশতেহার ছিল রাইট উনি মিথ্যা না বলে বরঞ্চ তাদেরকে ওদিকে আনতে চেয়েছেন এই কথাটা এভাবে ঘুরিয়েছেন তিন নম্বর ছিল আপনারা জানেন যে ওনার স্ত্রীকে নিয়ে উনি সফর করছিলেন সেখানে জালিম বাদশাহ তার স্ত্রীর প্রতি তার নজর পড়ল জিজ্ঞাসাবাদ করলে ওনার স্ত্রী বললে ওনাকে ছাড়তে না পারে বলবে তুমি আরেকটা বিয়ে করো টাকা আমি রেখে দেব। এরকম কিছু বলতে পারে কিন্তু যদি বলে তার বোন তাহলে হয়তো ছাড়া পেয়ে যেতে পারে এরকম একটা বিষয় ছিল ওনার মাথায় যে তোমাকে যদি জিজ্ঞাসাবাদ করে যখন দালিম বাসা তারা স্ত্রীকে ধরে নিয়ে গেলেন যে ও তোমার কি সম্পর্ক তখন তুমি বলবা যে আমি তার বোন সে আমার ভাই এই কথাটা তো স্বামী স্ত্রীর সঙ্গে বোন আর ভাই সম্পর্ক হয় না এই কথাটা তো এড়িয়ে যাওয়া হলো কিন্তু আসলে ওনামায়কেরামের তাকিকের মধ্যে বলেছেন যে ইনামার মো মিনু না মোমিনরা সবাই ভাই ভাই প্রত্যেক মুসলমান একজন মেম্বার আরেকজন মেম্বারের একজন এই সদস্য আরেকজন সদস্য এই উম্মতের সবাই মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক এবং পুরুষ ভাই সব মহিলারা বোন দিনই ভাই দিনই বোন এই সম্পর্ক উম্মতের মধ্যে থাকতে পারে এটা বলার তিনি নিয়োগ করেছেন সেই সেন্সে তিনি বলে দিয়েছেন কিন্তু এর পরেও এখানে এটা কিছু অসত্য হয়ে গেল কিনা স্বামী স্ত্রী কথাটা তো এড়িয়ে যাওয়া হয়েছে এগুলো অনেকটা ইনডাইরেক্ট আনসার এগুলোকে তাউরিয়া বলা হয় যেমন একটা লোককে একটা দুশ্মন তাকে হত্যা করার জন্য তার পিছনে ছুটেছে এখন এই লোকটা হত্যাকারী হাত থেকে পালানোর জন্য আপনার পিছনে বা আপনার কোনো জায়গায় বা আপনি তাকে আশ্রয় দিয়েছেন তখন হত্যাকারী এসে বলে এদিকে আসছিল লোকটা গেল কই আপনি দেখেছেন তখন আমি কি বলবেন আপনি যদি দেখিনি এই দেখিনি যান বেঁচে গেল কিন্তু আপনি মিথ্যা কথা বললেন তাহলে আপনি তখন কী বলতে পারেন আরে ভাই আমি কত কাজে ব্যস্ত থাকি কে আসে কে যায় এত খেয়াল করি না কি আমি আমি অনেক চিন্তা নিয়ে ব্যস্ত আছি সরাসরি মিথ্যা কথা হলো না লোকটা দানও বেঁচে গেল তো এরকম তাউরিয়া মতো কিছু ইব্রাহিম আল্লাহ সালাম শিখিয়ে দিলেন তার স্ত্রীকে তো তিনটা কথা এর মধ্যে তারপরে উনি রিয়েলাইজ করছেন যে কথাটা তো সরাসরি বলিনি আমি একটু গিল্টি ফিল করছি আমি পারব না তারপরে তিনি তখন দেখিয়ে দেবেন কার কাছে এরপরে বলবেন যে তোমরা এক কাজ করো মূসা আল্লাহামের কাছে যাও ওনাকে আল্লাহ তালা একটি স্পেশাল সান দিয়েছেন কালিমুল্লহ কাল্লাহুল্লহ আল্লাহ তালা তার সঙ্গে সরাসরি কথা বলেছে। এই পৃথিবীতে অন্যান্য নবীদেরকে আল্লাহ তালা ওয়াহি পাঠিয়েছেন জিব্রাইল আল্লাহামের মাধ্যমে কমিউনিকেশন করেছেন কমিউনিকেট করেছেন কিন্তু একমাত্র নবী মুসাল্লাম আল্লাহ তালা যার সরাসরি কথা বলেছেন এই শান আর কোনো নবী পায়নি তোমার ওনার কাছে যাও উনি যদি এই হিম্মত করে। ওনার কাছে আসলেন সারাদুনিয়ার যারা মোমেন আছেন বিশেষ করে তারা আসলেন আসার পরে তিনি বললেন তিনি বলেন আমি এই কাজের উপযুক্ত না ভাই আমার দ্বারা হবে না তিনি নিজের একটা দুর্বলতা স্বীকার করবেন যে আমি একটা ভুল করে ফেলেছিলাম ওটার কারণে হবে না কী ভুল তিনি করেছিলেন তিনি একটা কিপ্তি লোককে যে ফেরাউনের ক্যাম্পের ফেরাউনের সাইডের লোক ফেরাউনের গোষ্ঠীর লোক কিপ্তি মিশরে বনি ইসরাইলের একটা লোকে খুব মারধর করছিল বর্ণবাদী এবং এই যে দাঙ্গা মত যেটা হয় এই যে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে পেলেই হত্যা করে ফেলে এরকম মারধর অত্যাচার করছিল একটা লোকে সেই বনি ইসরায়েলটা চিৎকার করছিল আমাকে বাঁচাও বাঁচাও কে আসো তখন মুসা আল্লাহ সালাম এগিয়ে গেলেন বনি ইসরাইলটাকে হেল্প করতে কারণ তাকে হেল্প করতে হলে তো এই লোকটাকে থামাইতে হয় অন্যায়ভাবে যে মারধর করছে তাকে তিনি একটা থাপ্পড় দিলেন কিন্তু নবীর হাতের মধ্যে আল্লাহ তালা তো একটু বেশি পাওয়ার রাখেন নবী আলা হাত যে হাতের মধ্যে হাতকে বগলের তলা থেকে বের করলে লাইট জ্বলে ওঠে নূর তো অনেক দামি হাত না অনেক পাওয়ারফুল হাত থাপড়টা একটু জোরে পড়ে গেল। তিনি যত যতদূরে দেননি তার চেয়ে বেশি শক্তি প্রয়োগ হয়ে গেল যার ফলে এক থাপড়েই কাম সারা লোকটা মরে গেল। এখন একটা লোক মরে যাওয়া তিনি কি তাকে মারতে গিয়েছিলেন মারতে চেয়েছিলেন তাও চাননি লোকটা মরে গেলে ওনার খুব আফসোস লেগে উঠলো আহারে তাকে একটু শাস্তি দেব একটা থাপ্পড় দেব মাত্র এগুলো মরে গেল এটা উনি খুব গিল্টি ফিল করলেন দুনিয়াতেও অনেক অবাহ করেছেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা মাফ করেছেন কারণ অনিচ্ছাকৃত ভুল ওনার নিয়ত এটা ছিল না মানুষের নিয়তের সঙ্গে অনেক সময় গুণাটা নিয়তের সঙ্গে নির্ভর করে নিয়ত ছিল না তাকে হত্যা করা তাকে থামানো নিয়ত ছিল কিন্তু ঘটল ঘটনা সে মরে গেল এখন তিনি এই ঘটনা মনে করে তিনি আফসোস করছেন যে আমি একটা ভুল করে ফেলেছি তারপর দিয়ে একটা লোকে মেরেই ফেললাম আমি গিলটি ফিল করছি আমি এ কাজ করতে পারবো না তোমরা পরবর্তী পর্যায়ে আরেকজন আছেন আরও আমার চেয়ে বেশি শান্ত ওনার আছে কারণ আমাদের সবাইকে আল্লাহ আল্লাহতালা পিতা দিয়ে সৃষ্টি করেছেন তার শান্ত কি আছে যে আল্লাহতালা ওনাকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন কোন হুকুম দ্বারা সৃষ্টি করেছেন এটা একটা স্পেশাল কাণ্ড ঘটেছে আল্লাহতালার ওনাকে নিয়ে বিরাট একটা মজেজা মানব জাতির জন্যে তারপরে আল্লাহ তালা আবার ওনাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে আসছিলেন তো এই লোকের কাছে তোমরা যাও তিনি যদি কিছু পারেন ঈশা আলাহ সাল্লামকে অনেক কিছু তারা বললেন কিন্তু ঈশা আলাহ সাল্লামের একই কথা যে তিনি সেটা পারবেন না তিনি সেটা করবেন না ফাইয়াতুনাহ ফাইয়াকুল উল্লাসু হুনাক তিনি বলবেন যে না আমি এটা পারবো না কিন্তু ওনার প্রসঙ্গে আর কোনো খ্যাতি আর কথা নাই সব নবীর পরে আসে যে ফৈয়াদু খতিয় তাহ নবী তার ভুলের কথাটা স্মরণ করবেন কিন্তু ঈশাআ আলা এখানে উনি তার ভুলের কথা স্মরণ করবেন এমন কোনো কথা নাই কিন্তু তিনি অপরাগ্ঞতা প্রকাশ করবেন এই কাজের উপযুক্ত আমি না তোমরা আখিরি নবী মোহাম্মদ সাল্লামের কাছে যাও যাকে আল্লাহ তালা এই কাজের জন্য পারমিশন দেবেন এই তু মোহাম্মদ সাল্লি আসসালাম ফকাতফর আল্লাহ আখার উনি এমন এক নবী যাকে আল্লাহ তালা আগের পিছের সমস্ত গুণা অপরাধ ত্রুটি সব আল্লাহ মাফ করে দিয়েছেন ওনার কাছে যাও উনি পারবেন আমাদের সবার জন্য সুপারিশ করতে তখন ওনার কাছে আসবে রসুল উল্লাহ সাল্লাম কি করবেন সে বিষয়ে লম্বা কথা হাজিতে আছে এই মুহূর্তে আমাদের এই সেশন শেষ হয়ে গেল বাকি অংশটুকুন পরবর্তী সেশনের জন্য রেখে দেয় কিভাবে রসুল উল্লাহ সাল্লাহ আসলাম এই উম্মত শুধু নয় সমস্ত মানব জাতির জন্যে আমাদের ওখানে মিলাত একটা প্রোগ্রাম হয় সেখানে আর কি আল্লাহ রসুলের জন্ম এবং মৃত্যু উপলক্ষে একটা কোন হাদিস পাওয়া যায় কিনা রসুলাম উনি দুনিয়াতে এসেছেন কেন এসেছেন কেন পাঠানো হয়েছে সেই বিষয়টা কি নেওয়ার জন্য আল্লাহ তালা ওনাকে আমাদের কাছে পাঠিয়েছেন যে ওনা থেকে শিখবো তার আদর্শ তার থেকে দিন শিখব তার জন্ম এবং মৃত্যু তারিখ পালন করতে হবে এর মাধ্যমে তাকে সম্মান দেখাতে হবে এরকম কোনো হাদিস তার কাছ থেকে পাওয়া যায়নি এবং যার কারণে সাহবাহিকেরামকে কোনো দিন দেখতে পাওয়া যায়নি যারা ওনাকে আমাদের চেয়ে বেশি মহব্বত করতেন আমরা কি মোহব্বত করি বলেন এই জমানায় কিছুই না ওনাদেরকে কোনো একদিন দেখা যায়নি যে ওনার ইন্তকালে পরে আবুবাক রাজি আল্লাহ আহু অমর রাজি আল্লাহ আনু ওসমান রাজি আল্লাহ আনু আলী রাজু আনহু কোনোদিন অনুষ্ঠান করেছেন ওই তারিখ নবী করিম সাল্লাহাম জন্ম তারিখ চলো আমরা একটু মিলাদ করি কোনোদিন করেন তাবন্দির জমানায় কোনোদিন হয়নি তাবে তাবানায় হয়নি কোনো ইমামরা এইগুলো করেননি কোনো কিতাবে লেখেন নি কয়েকশো শতাব্দী পরে প্রায় পাঁচ ছয় শত বৎসর পরে কোনো একটা বাদশাহ এটার প্রচলন শুরু করে দেয় তার থেকে চলে আসে এর পিছনে কোনো হাদিস কোনো আমল সলফেসানহীন পাওয়া যায়নি কাজে এটা সরাসরি বেদাৎ আল্লাহ তালা এই থেকে সরে আসার জন্য তৌফিক দান করুন উম্মদকে দর্শক মণ্ডলী এর মাধ্যমে আজকে আমাদের এই সেশনের সমাপ্তি হচ্ছে ইনশাল্লাহ আমরা আগামী সেশনের আবেদন রেখে আপনাদের কাছে হাদিসির নেক্সট সেশনের অংশটুকু শোনার জন্য আপিল করে আজকে এখানে শেষ করছি আবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত